اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضيماي پرم درو الناس حسابهم وهم في غفله معرضون mennesher hisab nikasher shomoy ashonno kintu hara udeshinotay muk phireya roye ache ma yaatihim min dhikri rabbihim muhtathin illa istama'uhu wa যখনই উহাদের নিকট উহাদের প্রতিপারকের কোন নতুন উপদেশ আসে উহারা উহা শ্রবণ করে কৌতুক ছলে উহাদের অন্তর থাকে অমনোযোগী যাহারা গোপনে পরামর্শ করে তোমাদের মতো একজন তবু কি তোমরা দেখিয়া শুনিয়া জাদুর কবলে পড়িবে সে বল আকাশমণ্ডলীয় পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতি পালক অবগত আছেন এবং তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ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 ما آمنت قبلهم م منقرية أهلكناها أفهم يؤمنون يدربور بجشوب جانابدممهشكرياتي وهر أذبشر إمانانناي طبكي إهرا إماننيبي وما أرسلنا قبللك إلا ررجاللا النحيي إليهم فَسأل أهل الذك إن كنتم لا تعلمون تار ك بمي أهيش معشي پش تم তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো এবং আমি তাহাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তাহারা আহার্য গ্রহণ করিত না তাহারা চিরস্থায়ী ছিল না অতঃপর আমি তাহাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করিলাম উহাদেরকে ও যাহাদেরকে ইচ্ছা রক্ষা করিয়াছিলাম এবং জালিমদেরকে ধ্বংস আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব যাহাতে আছে তোমাদের জন্য উপদেশ তবু কি তোমরা বুঝিবে না وَأَنْشَأْنَا بعدها قَوْمًا آخَرِينَ أمي دهنگ شکوريا چه قطو جانا پت جهار عدیباشر چلو زالین ایبان تحدر پر سشتی کريا چه اپر جاتی যখন উহারা আমার শাস্তি প্রত্যক্ষ করিল তখনই উহারা জনপদ হইতে পলায়ন করিতে লাগিল উহাদেরকে বলা হইয়াছিল পলায়ন করিও না এবং ফিরিয়া আস তোমাদের ভোগ সম্ভারের নিকট ও তোমাদের আবাস গৃহে হয়তো বিষয় তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে উহারা বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম জালিন উহাদের এই আত্মনাদ চলিতে থাকে আমি উহাদেরকে কর্তৃত শস্য ও নির্বাপিত অগ্নি সদৃশ্য না করা পর্যন্ত আকাশ ও পৃথিবী এবং যাহা উহাদের অন্তর্বর্তী সৃষ্টি করি নাই অন্য আমি যদি ক্রীড়ার উপকরণ চাহিতাম তবে আমি আমার নিকট যাহা আছে তা লইই উহা করিতাম আমি তাহা করি নাই বেল নক কিন্তু আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর ফলে মিথ্যা কে চূন্য বিচুন্ন করিয়া দেয় এবং তৎক্ষণাৎ আকাশ মন্ডিল পৃথিবীতে যাহারা আছে তাহারা তাহারই তাহার সান্নিধ্যে যাহারা আছে তাহারা অহংকার বসে তাহার ইবাদত করা হইতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না। নাহারা দিবারাত্র তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তাহারা শৈথিল্য করে না উহারা মৃত্তিকা হইতে তৈরি যেসব দেবতা গ্রহণ করিয়াছে से गुली की मृत के जीवित करम जदि आल्लातीत बहु इलाह थ आकाशमंडलियों पृथ्वी तब उभय ध्वस हा जतएव उहारा जहा हईते आर्शर अतिपति आल्ला पवित्र তিনি যাহা করেন সে বিষয়ে তাহাকে প্রশ্ন করা যাইবে না বরং উহাদের কে প্রশ্ন করা হইবে আমি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 কর। আমারই ইবাদা বলে দময় আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি পবিত্র মহান তাহারা তো তাহার সম্মানিত বান্দা তাহারা আগে বাড়িয়ে কথা বলে না তাহারা তো তাহার আদেশ অনুসারেই কাজ করিয়া থাকে يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُم مِّنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ تَحَدِر শমুকিও যাহা কিছু আছে তাহা তিনি অবগত তাহা তিনি অবগত শুধু উহাদের জন্য যাহাদের প্রতি সন্তুষ্ট এবং তাহা তাহার ভয়ে ভীত সন্তুষ্ট وَمَن يَقُولُ مِنْهُمْ إِنِّي إِلَٰهٌ مِّن دُونِهِ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ তাহাদের মধ্যে যে বলিবে আমি ইলাহ তিনি ব্যতীত তাহাকে আমি প্রতিফল দিব জাহান নাম এইভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়া থাকি যাহারা কুফরি করে देखे आकाश मंडलियों पृथ्वी मिसिया कर इमान आनिबेना पृथ्वी ते सृष्टि कर सुदृढ़ पर्वत जहाँ पृथ्वी उदिकलिया ना जाए प्रशस्त पथ जहाँ गंतव्य स्थले पोचितकाश के करा सुरक्षित छद किन्तु उकाश स्थित निदर्शन मुख फिर लहर আল্লা সৃষ্টি করিয়াছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষ বিচরণ করে আমি তোমার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করি নাই সুতরাং তোমার মৃত্যু হইলে উহারা কি চিরজীবী হইয়া থাকিবি الموت ونبلوكم بالشر والخير فتنه والاينا ترجعون جبون ماตรี মিত্তুর সাদ গ্রহণ করিবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষ পরীক্ষা করিয়া থাকি এবং আমারই নিকট তোমরা প্রত্যাবর্তন করিবে واذا راك الذين هذا الذي يذكر কাফিরা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল বিদ্রূপের পাত্র রূপে গ্রহণ করে উহারা বলে এই যে তোমাদের দেব দেবী সমালোচনা করে অথচ উহারাই তো রহমানের উল্লেখের বিরোধিতা করে মানুষ সৃষ্টিগতভাবে ভাবে তরা প্রবণ শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাইব সুতরাং তোমরা আমাকে তরা করিতে বলিও না এবং উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে إذا أعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ولا عن ظهورهم ولا هم ينصرون بل تأتيهم بغتتا فتبحتهم فلا يستطيعون ردها ولا ينظرون বস্তুত উহা উহাদের উপর আসবে অতর্কিত ভাবে এবং উহাদেরকে হতভম্ব করিয়া দিবে ফলে উহারা উহার রোধ করিতে পারিবে না এবং উহাদেরকে অবকাশও দেওয়া হইবে না তোমার পূর্বেও অনেক রাসুলকেই ঠাট্টা বিদ্রুপ করা হইয়াছিল পরিণামে তাহারা যাহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত তাহা বিদ্রুপকারীদের পরিবেষ্টন করিয়াছিল বল রহমান হইতে কে তোমাদেরকে রক্ষা করিবে রাত্রিতে ও দিবসে তবু ওয়াদের প্রতি বারো কে হইতে মুখ ফিরাইয়া নেয় হোম আলিহা তুমি তবে কি আমি ব্যতীত উহাদের এমন দেব দেবী আছে যারা উহাদেরকে রক্ষা করিতে পারে ইহারা তো নিজেদেরকেই সাহায্য করিতে পারে না এবং আমার বিরুদ্ধে উহাদের সাহায্যকারী থাকি না বস্তুত আমি উহাদেরকে এবং উহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্বার দিয়াছিলাম কিন্তু উহাদের আয়ুষ কালো হইয়াছিল দীর্ঘ উহারা কি দেখিতেছে না যে আমি উহাদের দেশকে চতুর্দিক হইতে সংকুচিত করিয়া নিতেছি তবু কি উহারা বিজয়ী হইবে বল द्वारा ही तुम सतर्क करी कहारा बोधिर तहत सतर्क कर सतर्क बाणी ना तुम्हार प्रतिपालक शासुम उ स्पर्श कर ले उठिबे हाय दुर्भोग जालिम وناطع مواازين القصطيوم من القيامة فلا تظلم نفس شيءئ وإن كان مطال حّد من خد لل أتنا بها ووكفابنا حاسبين يايمذبش আমিস্থاب كب ني بচেরমাدنড شترراং كপতি كো অবিচার করা হ بنا এং করم جديد تيل الببان أজনور হয় تবু هاميبوسথ হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট আমি মুসা ও হারুনকে দিয়েছিলাম ফুরকান জ্যোতি ও উপদেশ মুিদের জন্য যারা না দেখিয়াও তাহাদের প্রতি ভয় করে এবং তাহারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত ولقد اتينا ابراهيم يكن لما يبوتش امه ابدنه كورياشي تبوكي তোমরা ইহকে অশিকার করো ولقد اتينا ابراهيم ارشته من قبل وكنا به عالمين আমি তাহার পূর্বে ইব্রাহিমকে শতপথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তাহার সম্বন্ধে ছিলাম සම්মবপরিক্যাত اذ قال ان ابيه وقومه ما هذه التماثيل التي انتم لها عاكفون जन से पिता और मूर्तिगुल पितृपुरुषगण के देखिया तुम्हरा निजे এবং তোমাদের পিতৃপুরুষ গণ রইয়াছে স্পষ্ট বিভ্রান্তিতে উহারা বলিল তুমি কি আমাদের নিকো সত্য আনিয়াছ না তুমি কৌতুক করিতেছি সে না তোমাদের প্রতিপালক তো আকাশ মন্ডলীয় পৃথিবীর প্রতিপালক যিনি উহাদের সৃষ্টি করিয়াছেন এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী শপথ আল্লাহ তোমরা চলিয়া গেলে আমি তোমাদের মূর্তিগুলি সম্বন্ধে অবশ্যই কৌশল অবলম্বন করিব অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করিয়া দিল মূর্তিগুলিকে उहर प्रधाना ताहार दिखे फिर उपासप कर सीमा लंघन करीम केहू बल एक जुवक की उलोचना करके बला इब्राहिम বলিল তাহাকে উপস্থিত করা লোকসমুখে সমুখে যাহা তুই প্রত্যক্ষ করিতে পারে বহিম গুহারা বলিল হে বহিম তুমি কি আমাদের উপাস্য প্রতি এই রূপ করিয়াছি সে বল বরং ইহাদের এই প্রধান সেই তো ইহা করিয়াছে ইহাদেরকে জিজ্ঞাসা যদি ইহারা কথা বলিতে পারে তখন ওরা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল তোমরাই তো সীমা লঙ্ঘনকারী অতঃপর উহাদের মস্তক অবনত হইয়া গেল এবং উহারা বলিল তুমি তো জানোই যে ইহারা কথা বলে না ইব্রাহিম বলিল তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত কর যাহা তোমাদের কোনো উপকার করিতে পারে না ক্ষতিও করিতে পারে না ঠিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো তাহাদেরকে তবু কি তোমরা বুঝিবে না উা বলিল তাকে পোড়াইয়া দাও সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে তোমরা যদি কিছু করতে চাও আমি বলিলাম হে অগ্নি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 এবং আমি ইব্রাহিম কে দান করিয়াছিলাম ইসা এবং পুত্র রূপে ইয়াকুব আর প্রত্যেককে সৎ কর্ম পালায় বিম ক্যানুল এবং তাহাদেরকে করিয়াছিলাম নেতা তাহারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করিত তাহাদেরকে ওহি প্রেরণ করিয়াছিলাম সৎকর্ম করিতে সালাত করিতে এবং জাকাত প্রদান করিতে তাহারা আমারই ইবাদত করিত এবং লুদকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাহাকে উদ্ধার করিয়াছিলাম এমন এক জনপদ হইতে যাহার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কর্মে উহারা ছিল এক মন্দ সম্প্রদায় সত্য ত্যাগী এবং তাহাকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম সে ছিল সৎ পরায়ণদের অন্তর্ভুক্ত و نوحا اذ نادا من قبل فاستجبنا له فنجيناه واهله من الكرب العظيم शरण कर नोके पुरबे से जखन आफान कुरिया छिलो तखन आम्ही सहारा दिए छिला ताहार आफाने एवं ताहके ओ तार पुरजन बर्गो के महासंकट হইতে उद्धार انهم كانوا قوم سوء فاغرقناهم اجمعين एवं আমি তাকে সাহায্য করিয়েছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আমার নির্দেশনা বলি অস্বীকার করিয়েছিল নিশ্চয়ই ওরা ছিল এক মন্ড সম্প্রদায় এজন্য ওদের সকলকে আমি নিমজ্জিত করিয়েছিলাম وداوود وسليمان اذ يحكمان في الحرز اذ نفشت فيه غنم قوم وكننا لحكمهم شاهدين কথা যখন তারা বিচার করতেছিল শস্য ক্ষেত্র সম্পর্কে ওতে রাত্রিকালে প্রবেশ করেছিল কোন সম্প্রদায়ের মেষ আমি প্রত্যক্ষ করতেছিলাম তাদের বিচার এবং আমি সুলাইমানকে এ বিষয়ে মীমাংসা বুঝাইয়া দিয়াছিলাম এবং তাহাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আমি পর্বত ও বিহঙ্গকুল অধীন করিয়া দিয়েছিলাম। উহরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত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 তোমরা কি কৃতজ্ঞ হইবে না এবং সুলায়ামাইনের বসীভূত করিয়া দিয়েছিলাম উদ্দাম বায়ুকে উহা তাঁর আদেশক্রমে প্রবাহিত হইত সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি প্রত্যেক বিষয় সম্পর্কে আমি এ সম্যক অবগত ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين एवं शैतानদের মধ্যে কত কতহার জন্য ডুবুরির কাজ করিত ইয়া ব্যতীত অন্য কাজও করিত আমি ওদের রক্ষাকারী ছিলাম و ايوب اذ نادى ربه اني ما الراحمين <سؤال> एवं शरण করো আইয়ুবের কথা যখন সে তাহার প্রতি বালককে আহ্বান করিয়া বলিয়াছিল আমি দুঃখ কষ্টে পড়িয়াছি আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালুম তখন আমি তাহার ডাকে সাড়া দিলাম তাহার দুঃখ কষ্ট দূরীভূত করিয়া দিলাম তাহাকে তাহার পরিবার পরিজন ফিরাইয়া দিলাম এবং তাহাদের সঙ্গে তাহাদের মতো আরো দিলাম আমার বিশেষ রহমত রূপে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ রূপ এবং স্মরণ করো ইসমাইল ইদ্রিস ও জুল কিফল এর কথা তাহাদের প্রত্যেকেই ছিল ধৈর্যশীল এবং তাহাদেরকে আমি আমার অনুগ্রহ ভাজন করিয়াছিলাম তাহারা তো ছিল সৎকর্ম পরায়ণ এবং স্মরণ করা জুন্নুনের কথা যখন সে ক্রোধ ভরে বাইর হইয়া গিয়াছিল এবং মনে করিয়াছিল আমি তাহার জন্য শাস্তি নির্ধারণ করিব না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 অতঃপর আমি তাহার আহ্বানে সাড়া দিয়াছিলাম এবং তাহাকে দান করিয়াছিলাম ইয়াহ এবং তাহার জন্য তাহার স্ত্রীকে যোগ্যতা সম্পন্ন করিয়াছিলাম তাহারা সৎকর্মে প্রতিযোগিতা করিত তাহারা আমাকে ডাকিত আশা ও ভীতির সঙ্গে এবং তাহারা ছিল আমার নিকট বিনীত التي احسنت فررجها فنا فقنا فيها م رووحنا وجعلناها ووبها آيات لل العالمين এবং স্রণ কর সেই নারিকে যে রক্ষা করিয়াছিল অথপর তাহার মধ্যে আমি আমার দুুহ ফুকিিয়া দিয়াছিলেন এবং তাহাকে ও তাহার পুত্রকে করিয়াছিলান বিশ্ববাসর জন্য এক নিদর্শনই এই যে তোমাদের জাতি ইহা তো একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক পালক অতএব আমার কিন্তু তাহারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে ভেদ সৃষ্টি করিয়াছে প্রত্যেকেই প্রত্যান্বিত হইবে আমার নিকট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 যে জনপদকে আমি ধ্বংস করিয়াছি তাহার সম্পর্কে নিষিদ্ধ হইয়াছে যে তাহার অধিবাসীবৃন্দ ফিরিয়া আসিবে না কি যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হইবে এবং উহারা প্রতি উচ্চভূমি হইতে ছুটিয়া আসিবে الوعد الحق فإده هي شاخصة أبصار الذي كغر يا ولىنا قد ك في غفلة من هذا يا ولىنا قد ك في غفللة من هذا بللكظادمين أم برسقال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 যদি উহারা ইলাহ হইত তবে উহারা জাহান নামে প্রবেশ করিত না উহাদের সকলেই উহাতে স্থায়ী হইবে সেখানে থাকিবে উহাদের আত্মনাদ এবং সেখানে উহারা কিছুই শুনিতে পাইবে না যাহ জন্য আমার নিকট হইতে পূর্ব হইতে কল্যাণ নির্ধারিত হইয়াছে তাদেরকে কে উহা হইতে দূরে রাখা হইবে তাহারা উহার ক্ষীণতম শব্দও শুনিবে না এবং সেখানে তাহারা তাহাদের মন যাহা চায় চিরকাল উহা ভোগ করিবে মহাভীতি তাহাদেরকে বিষাদকৃষ্ট করিবে না এবং ফিরেস্লাগন তাহাদেরকে অভ্যর্তনা করিবে এই বলিয়া এই তোমাদের সেই দিন যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল সেই দিন আকাশ মন্ডলিকে গুটাইয়া ফেলিব যেভাবে গুটানো হয় লিখিত দফতর যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য আমি হিয়া পালন করিবই আমি উপদেশের পর কিতাবে লিখিয়া দিয়াছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হইবে নিশ্চয়ই ইহাতে রহিয়াছে বাণী সেই সম্প্রদায়ের জন্য যারা ইবাদত করে আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করিয়াছিম বল আমার প্রতি ওই হয় যে তোমাদের ইলাহ একই ইলা সুতরাং তোমরা হইয়া যাও আত্মসমর্পণকারী আন তবে উহারা মুখ ফিরাইয়া লইলে তুমি বলিও আমি তোমাদেরকে যথাযথভাবে জানাইয়া দিয়েছি। এবং তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে আমি জানি না তাহা আসন্ন না দুরস্থিত তিনি জানেন যাহা কথায় ব্যক্ত এবং যাহা তোমরা গোপন করো আমি জানিনা হয়তো ইহা তোমাদের জন্য এক পরীক্ষা এবং জীবন উপভোগ কিছু কালের জন্য